বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আজ আমরা কথা বলছি গত তেসরা মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে একজন সংসদ সদস্য যিনি প্রবীণ সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন তার বক্তব্যে অত্যন্ত আপত্তিকর কয়েকটি বিষয় যা গত দুদিন যাবৎ বাংলাদেশে ধর্মপ্রাণ সকল মহলের মাঝেই আলোচিত হচ্ছে তার দীর্ঘ বক্তব্যে তিনি কয়েকটি প্রসঙ্গ খুব জোরালোভাবে উপস্থাপন করেছেন তিনি এক জায়গায় বলেছেন কমি মাদ্রাসার শিক্ষাকে মূল ধারায় ফিরিয়ে আনা হচ্ছে এটা ভালো উদ্যোগ কিন্তু আমাদের দেখতে হবে আমরা বিষ বৃক্ষ রচনা করছি কিনা আরেক জায়গায় বলেছেন যে জামাতি ইসলামী বা পদ্ধতি অনুসরণ করে সমাজ সেবামূলক রাজনীতিতে নেমে যাওয়ার চেষ্টা করছে। আর সেই শূন্য স্থান করে আর সেই মূল্যাতন্ত্রের জনক হচ্ছে হেফাজত তিনি আরেকটি আপত্তিকর কথা বলেছেন সেই কথাটি হল যে এই মূল্যাতন্ত্রই এখন কাদিয়ানি সম্প্রদায় সহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করছে বিরোধ সৃষ্টি করছে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ রচনা করছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে সেই প্রবীণ সংসদ সদস্যের নাম রাশেদ খান মেনন বাংলাদেশের একজন বিশিষ্ট বাম রাজনীতিক হিসেবে তিনি পরিচিত তার এ ধরনের উস্কানিমূলক কিংবা আমরা যদি বলি যে উগ্র কথা নতুন নয় তিনি এর আগে উপজাতীয় অঞ্চলগুলোতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান করা উচিত কিনা এবং সেই ধরনের উপজাতিদেরকে কী পরিমাণ সার্বভৌমত্ব এবং তাদের নিজস্ব স্বাধিকার দেওয়া উচিত এ নিয়ে একাধিকবার বিতর্কিত বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে সেগুলো আলোচিত হয়েছে আমরা সে প্রসঙ্গে যেতে চাই না আমরা শুধু ধর্মীয় বিষয়ে তিনি যে তিনটি কথা এখানে নতুন করে উত্থাপন করে বাংলাদেশের পরিস্থিতির মধ্যে এক ধরনের ঘোলাটে অবস্থা সৃষ্টি করতে চাচ্ছেন এ বিষয়েই বিনয়ের সঙ্গে কয়েকটি কথা পেশ করতে চাই এক তার এই কথায় বোঝা যায় যে তিনি মূল্লাতন্ত্র কিংবা হেফাজত বলে নতুন করে একটা টার্গেটের ক্ষেত্র রচনা করছেন বাংলাদেশের বাম রাজনীতিকরা যে জামাতি ইসলামী কিংবা অন্য ইসলামী দলগুলোকে মহলগুলোকে ভিন্ন চোখে দেখে না বরং ইসলামের সঙ্গে সম্পৃক্ত সকল কর্মকাণ্ড এবং তৎপরতা তাদের চোখের বিষ এটা তার এই বক্তব্যে অন্তত প্রমাণিত হয়েছে ভেতরে তাদের অবস্থা যাই থাকুক দুই তিনি বাংলাদেশের মুসলমানদের কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান প্রোগ্রাম এবং তাদের অধিকার আন্দোলন দাবি কিংবা তাদের উচ্চারণের সঙ্গে একমত না হলেও আমরা সংসদে তাকে কাদিয়ানীদের পক্ষে বক্তব্য রাখতে দেখলাম এবং ওলামায়ে কেরাম ইসলামী শক্তি যে কাদিয়ানীদের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে যাচ্ছেন এর বিরুদ্ধে বিশুদ্ধার করতে দেখলাম এরই কয়েকদিন আগে পঞ্চগড়ে শশরীরে উপস্থিত হয়ে কাদিয়ানী যারা নিজেদেরকে আহমদীয়া মুসলিম জামাত হিসাবে পরিচিতি দান করে তাদের পক্ষে অবস্থান নিয়ে আমরা গণমাধ্যমে দেখেছি পক্ষ অবলম্বনের ক্ষেত্রে তার ভেতরে কোনো দ্বিধা নেই এবং তিনি প্রকাশ্যেই কাদিয়ানীদের পক্ষে অবস্থান নিয়েছেন তার এসব বক্তব্যের প্রেক্ষিতে আমাদের বিনীত আবেদন হচ্ছে এক জাতীয় সংসদের মতো জায়গায় জনাব রাশেদ খান মেননের ইসলাম বিরোধী এবং বাংলাদেশের ইসলামী মহল সর্বোচ্চ মহল এবং সবচেয়ে বড় মহল ইসলামী শিক্ষার মহল তাদেরকে আক্রমণ করে এই উস্কানিমূলক বক্তব্য যেটা তিনি দিয়েছেন এটা জাতীয় সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করা হোক এবং করা উচিত আমরা আরেকটি কথা বলতে চাই জনাব রাশেদ খান মেনন যদি বলেন বা তার পক্ষের কেউ এই কথা বলতে চান যে তিনি এটা গণতান্ত্রিক অধিকার থেকে ধরনের কথা সংসদে এবং সংসদের বাইরে বলতেই পারেন কারো ব্যাপারে তার অপছন্দ থাকলে সেটাও তিনি ব্যক্ত করতে পারেন কারো পদযাত্রা পথ চলা বন্ধ করতে চাইলে তার দাবিও সরকারের কাছে জানাতে পারেন এটা তার সাধারণ বাক স্বাধীনতা নাগরিক স্বাধীনতা সাংবিধানিক স্বাধীনতা এবং রাজনৈতিক হিসেবে এ ধরনের কথা তিনি বলতে পারেন যদি এরকম কথা কেউ মনে করেন কিংবা বলেন আমরা তাদের কাছে বিনয়ের সঙ্গে পেশ করতে চাই যে তাহলে পাল্টা দাবিও তো উঠতে পারে যে বাংলাদেশে উস্কানিমূলক বাম রাজনীতির গতি বন্ধ করা উচিত বাংলাদেশে যারা পার্বত্য চট্টগ্রামে অবস্থান নিয়ে প্রশ্ন তুলেন তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করা উচিত বাংলাদেশে যারা ইসলামী মহল ইসলামী আখিদা বিশ্বাসের বিরুদ্ধে সরব অবস্থান গ্রহণ করে যেসব বামপন্থী রাজনীতিক তাদের প্রকাশ্য রাজনৈতিক তৎপরতায় নিয়ন্ত্রণ আরোপ করা উচিত এবং এ ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করব এই ধরনের দাবিও যদি কেউ তুলেন সংসদে কিংবা সংসদের বাইরে রাজপথে কিংবা বিভিন্ন সারা দেশ জুড়ে তাহলে সেটাও সাংবিধানিক নাগরিক এবং গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়বে আমরা শেষ যে কথাটি বলতে চাই যে রাশেদ খান মেননের ঐতিহ্য বাম রাজনীতির ঐতিহ্য বাম রাজনীতির সঙ্গে সব ধর্মের একটা বিরোধ থাকার কথা তাদের তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু বাংলাদেশের যারা বাম রাজনীতিক তাদের বিরাট একটা অংশকে আমরা দেখি যখন তখন কোনো ইস্যু পেলে এবং না পেলেও ইসলামী মহলের সঙ্গে ইসলাম ধর্মের সঙ্গে জড়িত বিভিন্ন অঙ্গনের সঙ্গে তারা তাদের বিরোধকে স্পষ্ট করেন চাঙ্গা করে তোলেন এটা বাংলাদেশের বাম রাজনীতির একটা আলাদা বৈশিষ্ট্য আমরা এই দেশে কোনো হানাহানি চাই না উস্কানি বিরোধ এবং উত্তেজনাপূর্ণ কোনো আচরণ এবং কথাবার্তা চাই না এর জন্য প্রবীণ রাজনীতিক রাশেদ খান মেননের কাছেও আমাদের অনুরোধ থাকবে সরকার প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমাদের অনুরোধ থাকবে কেউ যেন সংসদ কিংবা সংসদের বাইরে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করে তোলার মতো বক্তব্য দিতে না পারেন যদি দিয়ে থাকেন তাহলে তার বক্তব্য যেন এক্সপান্ড করা হয় সেই বক্তব্যের বিরুদ্ধে যথাযথ যেভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত ধর্মপ্রাণ মানুষের যেটা প্রত্যাশা বাংলাদেশের ওলামায় কেরাম আলেম সমাজের শীর্ষ মুরব্বীরা যে প্রত্যাশা ব্যক্ত ইতিমধ্যেই করেছেন সেই প্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাব আমরা শান্তিপূর্ণ সহাবস্থানপূর্ণ সুন্দর একটি দেশ যেখানে ইসলাম ধর্মের মানুষেরা তাদের নিজস্ব নীতি আদর্শ চর্চা অনুশীলনগুলো করে যেতে পারবেন সেই সুযোগ সেই ব্যবস্থা সেই শান্তিময়তা আমরা সবার কাছেই চাই আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের যারা প্রশাসনে আছেন যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন যারা নীতি নির্ধারণে আছেন তাদেরকে সুবুদ্ধি এবং শুভ চিন্তা শুভ পদক্ষেপের তৌফিক দান করুন ওয়াহরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন